এই হবে মানুষ পর। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই খন্দক বা আহজাবের যুদ্ধ খন্দকের যুদ্ধ ইসলামের ইতিহাস মোর ঘুরিয়ে দেওয়া একটি যুদ্ধ এই যুদ্ধ যত ছিল ঢাল তলোয়ারের যুদ্ধ তা চাইতে বেশি ছিল স্নায়ুযুদ্ধ বা মনস্তাত্ত্বিক যুদ্ধ এই যুদ্ধে মুসলিমদের যে সংকটের মুখোমুখি দাঁড় হতে হয় তা আর কখনো হতে হয়নি না এর আগে না এর পরে বলা যেতে পারে মদিনায় আসার পর মুসলিমদের অবস্থা এই যুদ্ধের মতো এতটা সঙ্গীন আর কখনোই হয়নি উহুদের যুদ্ধে মুসলিমদের একটা বড় বিপর্যয় হয়েছিল উহুদের পর বেশ কিছু আরব মুশ্রিক গোত্র মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে হত্যা করে মক্কা বিজয়ের পর হুনাইনের যুদ্ধে মুসলিমরা বেশ বিপদে পড়েছিল কিন্তু এগুলোর কোনটি খন্দকের যুদ্ধের সাথে তুলনা করা যায় না কারণ যে দীর্ঘ সময় ধরে খন্দকের যুদ্ধে মুসলিমদের অবরুদ্ধ হয়ে থাকতে হয়েছিল সেটা আর কখনো হয়নি খন্দকের যুদ্ধে যত বড় বাহিনী মুসলিমদের অবরোধ করে রেখেছিল তেমনটাও আর কখনো হয়নি খন্দকের যুদ্ধে মুসলিমদের খুব প্রাণহানি হয়েছে ব্যাপারটা এরকম নয় কিন্তু আমরা আগেই বলেছি যুদ্ধ মানেই কেবল রক্তারক্তি কিংবা মুখোমুখি সংঘর্ষ নয় যুদ্ধ হলো মনোবল নিয়ে টিকে থাকা প্রতিরোধের চেতনা ধারণ করা চাপের মুখে ভেঙে না পড়া ভয় পেয়ে পিছিয়ে না যাওয়া এই গুণগুলো যুদ্ধের ময়দানে বিজয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ মুসলিমরা তাদের সর্বোচ্চ সমশক্তি প্রয়োগ করেনি বরং তাদের সর্বোচ্চ মানুষের শক্তি প্রয়োগ করেছে মুসলিমরা এই যুদ্ধে নতুন কোন ভূমি দখল করেনি কাফেরদের বড় বড় নেতাকে হত্যা করেনি গণিমত লাভ করেনি কিন্তু তবুও এই যুদ্ধে মুসলিমরা জয়। কারণ এই যুদ্ধে চাপের মুখে টিকে থাকতে পারাটাই ছিল জয় যারা এত বড় সম্মিলিত একটি বাহিনীর বিরুদ্ধে মদিনার মতো ছোট একটি শহরে দিন ধরে অবরুদ্ধ অবস্থায় টিকে থাকতে পারে তারাই সত্যিকার জয়ী টিকে থেকেই তারা প্রমাণ করেছে তাদের হারানো সম্ভব নয় আল্লাহ মুসলিমদের এই যুদ্ধে শক্তির যথার্থ পুরস্কার দিয়েছেন খন্দকের যুদ্ধের পর ক্রাইসরা আর কখনো মুসলিমদের আক্রমণ করার সাহস কিংবা সামর্থ্য কোনটাই রাখেনি খন্দকের পর পাশার দান উল্টে গেছে মুসলিমরাই বড় হয়ে ওঠে আক্রমণাত্মক আর ক্রাইশদের শক্তি ক্রমশই দুর্বল হতে থাকে আমাদের আলোচনা শুরু করা যুদ্ধ সংগঠিত হবার প্রেক্ষাপট নিয়ে খন্দকের যুদ্ধ সংগঠিত হয় হিজড়ি পঞ্চম বর্ষের সওয়াল মাসে আমরা আগে আলোচনা করেছি ইহুদি গোত্র বড় নাজিরকে মদিনা থেকে বের করে দেওয়ার সময় তাদের বাক্সপেটরা ধনদলত নিয়ে আশ্রয় নিয়েছিল খাইবারে ইহুদিরা মুসলিমদের প্রতি শত্রুতা করে কখনও ক্লান্ত হয়নি খাইবারে এসেও তারা মুসলিমদের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করতে শুরু করে তারা পুরো পরিস্থিতি বিশ্লেষণ করল ইতপূর্বে দুটি যুদ্ধে কুরাইশা মুসলিমদের পরাজিত করতে পারেনি তিনশোর বিরুদ্ধে এক হাজার সেনা নিয়ে বদরে কুরাইশা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে উহুদে সাতশ মুজাহিদের বিরুদ্ধে কুরাইশা প্রায় তিন হাজার সেনা নিয়ে যুদ্ধে অংশ নেয় এই যুদ্ধে তারা মুসলিমদের ক্ষতি করতে পারলেও তারা নিজেরাও যথেষ্ট ক্ষতি শিকার হয়েছে এবং মদিনায় তারা প্রবেশ করতে পারেনি এদিকে মদিনার ভেতরে বনু কায়নুকা মুসলিমদের বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করে সফল হতে পারেনি বনুনুল্লা সাল আলী আসলামকে হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছে দুই গোত্রের কেউই বিদ্রোহ করে কোনো সুবিধা করতে পারেনি বরুণাজির শক্তিশালী দুর্গ ছিল তার আশা করেছিল মুসলিমরা এই দুর্গ জয় করতে পারবে না কিন্তু সেই দুর্গও তাদেরকে বাঁচাতে পারেনি আল্লাহর ইচ্ছায় মুসলিমরা তাদেরকে পরাজিত করতে সক্ষম হয়েছে মোদিনার ভেতরে যেসব মুনাফিক ছিল তারাও এসব বিদ্রোহে কোন কার্যকরী ভূমিকা রাখতে পারেনি আরবের বেদুইন গোচগুলো মুসলিমদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিলেও মোদিনার প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো কোন শক্তি তাদের কারণেই ছিল না আমরা দেখতে পাচ্ছি হিজরি পঞ্চম বর্ষে ইসলামী রাজনৈতিক শক্তি এমন একটি পর্যায়ে উপনীত হয়েছে যে এককভাবে কোন শক্তির পক্ষেই সম্ভব হচ্ছিল না মোদিনার ইসলামী রাষ্ট্রের পতন ঘটানোর তাই এবার খাইবারে বসে বনুনাজিরের ইহুদিরা একটি শক্তিশালী আঞ্চলিক জোট গঠন করার পরিকল্পনা করল যেহেতু এককভাবে কেউ কিছু করতে পারছে না কাজেই মুসলিমদের অগ্রগতি দমন করতে হলে জোট বাঁধতে হবে এটাই ছিল তাদের সিদ্ধান্ত জোট গঠনের এই উদ্দেশ্যে তাদের নেতারা মক্কায় সফর করে সফরের প্রতিনিধি দলে ছিল সালাম এ আবি আল হোকাইক হোয়াই এ বিন আখতাব কুনানা এ বিন আল রাবি হাউজা এ বিন কয়েস প্রমুখ নেতৃবৃন্দ সফরের উদ্দেশ্য সফল হয় কোরাইশ গাফান ও তাদের আরও কিছু মিত্রশক্তি একটি সম্মিলিত সামরিক জোট গঠনের মাধ্যমে মদিনা আক্রমণের সিদ্ধান্ত নেয় কোরাইশদের জন্য ছিল বাঁচা মরার লড়াই ইহুদি ও কোরাইশদের সাথে মুসলিমদের বিরোধ ছিল প্রতিটি ফ্রন্টে একাধারে ধর্মীয় রাজনৈতিক এবং অর্থনৈতিক সাথে সামাজিক মর্যাদা আর প্রতিপত্তির বিষয় তো আছেই তারা জানত আজ হোক কাল হোক মুসলিমরা মক্কা দখল করবে। শুধু মক্কা বা আরব বিশ্ব নয় মুসলিমদের একটি বৈশ্বিক মিশন আছে তারা তাদের আদর্শকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করতে চায় তাই আজকে যদি ক্রাইশটা মুসলিমদের হারাতে না পারে তবে কাল মুসলিমরা ক্রাইশদের পরাজিত করবে তবে এই যুদ্ধে গতফান গোত্রের ব্যাপারটা ভিন্ন তাদের এই জোটে অংশ নেবার একটাই কারণ অর্থনৈতিক স্বার্থ সরেফ মদিনার গণিমতের মালে ভাগ পেলেই তারা খুশি এই সম্মিলিত জোট সৈন্য ছিল প্রায় দশ হাজার যার ছয় হাজারই সরবরাহ করে বনকতাফান এবং তাদের মিত্রশক্তি এই মিত্রশক্তির মধ্যে অনেক ছোট ছোট পুত্র ছিল যারা টাকা পয়সা অস্ত্র ঘোড়া দিয়ে এই যুদ্ধে অংশ নিয়েছিল জোটের চুক্তি অনুসারে নির্ধারণ করা হয়েছিল কতাফানের লোকেরা যুদ্ধে জিতলে তারা খাইবারের এক বছরের খেজুর পাবে টাকাই ছিল এই যুদ্ধে অংশ নেবার মূল উদ্দেশ্য অন্যদিকে দশ হাজারের মধ্যে আর বাকি চার হাজার সৈন্য সরবরাহ করে কোরাইশ ও তাদের মিত্রশক্তি ইহুদিদের নিজস্ব তেমন কোন লোকবল ছিল না তবে তারা ছিল এই পরিকল্পনার মূল কারিগর এ যুদ্ধে তারা আরও একটি পরিকল্পনা বাস্তবায়ন করেছিল আর সেটি হচ্ছে মদিনার অভ্যন্তরে ইহুদি গোত্র বনো কোরাইজাকে বিদ্রোহ করার জন্য রাজি করা তারা মোদিনাকে দশ হাজার সৈন্য সময়ে আক্রমণ করা যথেষ্ট মনে করল না একই সাথে তারা মোদিনার ভেতরে অবস্থিত একমাত্র ইহুদি গোত্রকেও একই সময়ে বিদ্রোহ করার প্রস্তাব দিয়েছিল যেন মুসলিমরা ভেতর বাহির দুই দিক থেকেই চাপের মুখে পড়ে যায় এই যুদ্ধের আগে ইহুদি এবং মুশ্রিকদের মধ্যে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের একটি ঘটনা সিরাতের কিতাবে উল্লেখ করা হয়েছে আমরা জানি এলম আর পাণ্ডিত্যের কারণে ইহুদিদের আরবরা সমীহ করত তারা পড়াশোনা করত তাদের মাঝে আলিম ছিল তাদের ধর্মীয় গ্রন্থ ছিল যে কারণে আরবের মুশ্রিকরা রাজনৈতিক শক্তি আর ক্ষমতার বিচারে ইহুদিদের থেকে এগিয়ে থাকলেও মুশ্রিকদের মনে নিজেদের ধর্ম নিয়ে কিছুটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স বা হিনমন্নতা কাজ করত আর ইহুদিদের তারা বিশেষ এই বৈঠকে সম্মান একটি প্রশ্ন করে আচ্ছা তোমরা তো ধর্মের ব্যাপারে অনেক জ্ঞান রাখো একটা কথা বলত কারা সঠিক পথে আছে আমরা নাকি মোহাম্মদ ইহুদিরা তখন উত্তর দেয় তোমরাই সঠিক পথে আছো আল্লাহ আজ আয়াত নাজিল করলেন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 তুমি কি তাদেরকে দেখো যারা কিতাবের কিছু অংশ প্রাপ্ত হয়েছে যারা মান্য করে প্রতিমা ও শয়তানকে এবং কাফিরদেরকে বলে যে এরা মুসলমানদের তুলনায় অধিকত সরল সঠিক পথে রয়েছে এরা হলো সে সমস্ত লোক যাদের উপর লানত করেছেন আল্লাহ তালা স্বয়ন বস্তুত আল্লাহ যার উপর লানত করেন তুমি তার কোনো সাহায্যকারী খুঁজে পাবে না সুরা আয়াত একান্ন এবং বায়ান্ন আকিদা বা বিশ্বাসের বিবেচনায় ইহুদি ও মুসলিমদের মধ্যে বেশ কিছু মিল রয়েছে ইহুদিরা ভালো করে জানত মুসলিমরা বিশুদ্ধ তাওহিদে বিশ্বাস করে অন্যদিকে মুশ্রিকদের সাথে তাওহিদের যোজন যোজন দূরত্ব বিষয়টা মুশ্রিকরাও বুঝত আর বুঝত বলেই তাদের মনে প্রশ্ন জেগেছিল দুই ধর্মের মধ্যে এত মিল থাকা সত্ত্বেও ইহুদিরা কেন মুসলিমদের বিরোধিতা করছে আর মুশ্রিকদের পক্ষ নিচ্ছে এর উত্তর হচ্ছে ইহুদিদের অন্তরে প্রবল হিংসা শুধুমাত্র হিংসা শত্রুতা আর অন্ধবিদ্বেষে তারা মূর্তি পূজারী কুরাইশদের ধর্মকে সঠিক বলে ফতোয়া দিতেও দ্বিধাবোধ করল না অন্যদিকে ইহুদীদের কাছ থেকে মনমতো ফতোয়া পেয়ে কোরাইশরাও বিপুল উৎসাহে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে সামরিক এই জোট গঠনের খবর আল্লাহ রসুল সাল অজানা ছিল না ইহুদিদের একটি দল খাইবার থেকে কোন উদ্দেশ্যে মক্কায় গেছে তাদের প্রস্তাবনা কি ছিল সেগুলো সবই আল্লাহ রসুল সালাম জানতে পেরেছিলেন কেননা নবীজি সাল্লাহ আলহি আসলামের চাচা আল আব্বাস এবং আব্দুল মোতালি ব্রাজিল আনহুহ মক্কায় থাকতেন আর মক্কা তথ্য নবীজির কাছে সরবরাহ করতেন তিনি যুদ্ধের আগে কিংবা পরে মুসলিম হয়েছিলেন কিন্তু তার ইসলাম গ্রহণের খবর জানত না থাকতে পারেন যেন কোরআশের ব্যাপারে তথ্য পাঠাতে পারেন। আর আব্বাস আহ ছাড়াও নবীজির আরও কিছু গুপ্তচর ছিল যারা কোথায় কি হচ্ছে সে ব্যাপারে চোখ কান খোলা রাখতেন এবং নিয়মিত তথ্য সরবরাহ করতেন সামরিক জোটের খবর রসলাসাল্লু আলিউসলাম জানার পর জরুরি ভিত্তিতে বরাবরের মতো সুরা ডাকলেন এই পরিস্থিতিতে করণীয় নিয়ে সাহাবিদের সাথে পরামর্শ হবে মুসলিমরা এমন পরিস্থিতিতে কখনো পড়েনি এর আগে কোরাইশ এসেছিল তিন হাজার সৈন্য নিয়ে এবার আসছে একটি জোট বাহিনী যাদের সংখ্যা আগের বারে চাইতে তিন গুণেরও বেশি দশ হাজার আলী এরকম একটি জরুরি পরিস্থিতিতে সবার সাথে পরামর্শ করে সামরিক কৌশল নির্ধারণ করতে চাইলেন কিন্তু কেউই খুব বাস্তবসম্মত বা কার্যকরী কোনো বুদ্ধি দিতে পারল না এবার মুখ খুললেন সালমান আল ফারসি রাহানহু এই সেই সাহাবি যিনি সত্যের সন্ধানে বহু দেশ ঘুরে অবশেষে ইসলামের দেখা পেয়েছিলেন তিনি হঠাৎ তার দেশের কথা তুললেন পারসের অভিজ্ঞতার কথা বললেন ইয়া আল্লাহ রসুল আমি যখন পারসে ছিলাম তখন ঘোর সওয়ারেই শত্রুর আক্রমণের আশঙ্কা থাকলে পরীক্ষা খনন করতাম আমার মনে হয় আপনি এই পরিকল্পনাটি বিবেচনা করে দেখতে পারেন বাকি সাহাবিদেরও বেশ পছন্দ হল আরবে এই কৌশল প্রচলিত ছিল না কিন্তু পরিস্থিতি বিবেচনায় এটি ছিল সবচেয়ে কার্যকরী কৌশলাম দেরি না করে পরীক্ষা বা খাদ খননের জায়গা নির্বাচন করার জন্য বের হয়ে পড়লেন সবকিছু পর্যবেক্ষণ করার পর পরীক্ষা খননের জন্য বেছে নেওয়া হল মোদিনার উত্তর দিকটা এই দিকটাতেই শত্রুপক্ষের আক্রমণ করার সম্ভাবনা সব বেশি মোদিনার পূর্ব ও পশ্চিম দুই দিকেই পাথরে পাহাড়ি অঞ্চল আর দক্ষিণে ঘন সন্নিবেশিত ঘরবাড়ি এবং কৃষিজমি অর্থাৎ মোদিনার উত্তর দিকটাই ছিল সবচাইতে অরক্ষিত তবে মদিনার আরো একটি দিক ছিল যে অংশটা ভৌগোলিক বিবেচনায় নিরাপদ হলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে পুরোপুরি নিরাপদ ছিল না আর সেটি হল মদিনার দক্ষিণ পশ্চিমাংশ যেখানে ছিল বনকোরাইজা গোত্রের দুর্গ বনকোরাইজা ছিল মদিনার শেষ ইহুদি গোত্র তারা মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ ছিল যে তারা মুসলিমদের সাথে যুদ্ধ করবে না এবং বাহিরের কোন শত্রুর সাথে জোটবদ্ধ হবে না এবং কেউ আক্রমণ করলে তারা মুসলিমদের পক্ষ নেবে এই চুক্তি নবায়নও করা হয়েছিল কিন্তু যেহেতু অন্য দুই ইহুদিকোত্র বন কায়নোকা এবং বন নাজির ইতপূর্বে বিশ্বাসঘাতকতা করেছে তাই এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না যে বন কোরাইজাও একই কাজ করতে পারে তাই তাদেরকে পুরোপুরি বিশ্বাস করা সম্ভব হচ্ছিল না এই কারণে আল্লাহ রসুল সাল্ল আলী আসলাম কিছু সাহাবিদের পাঠিয়ে দিলেন মদিনার দক্ষিণ পশ্চিম দিকটা নজরে রাখার জন্য যেন সেদিক থেকে কোনো বিপদ না আসে পরীক্ষা বা খাত খনন শুরু করার আগে রসুল্লাহ প্রথমে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করেন তাদেরকে বনু হারিসা দুর্গে পাঠিয়ে দেন যেন তারা নিরাপদে থাকে এরপর শুরু হলো পরীক্ষা খনন পরীক্ষা খনন খুব কঠিন একটা কাজ আরবের লোকদের এই কাজে কোন অভিজ্ঞতাও নেই সীমিত লোকবল নিয়ে অল্প সময়ের মধ্যে এই কাজ করা তো রীতিমতো অসম্ভব ব্যাপার তার উপর সংকটের এমন মুহূর্তে শৃঙ্খলা বজায় রাখতে পারা সহজ নয় কিন্তু রসুল্লাহ আলি ওয়াসালামের অসাধারণ ব্যবস্থাপনায় পরীক্ষা খননের কাজটি সহজ হয়ে গেল সাহাবিদের দশ জনের ছোট ছোট দলে ভাগ করে দিলেন প্রতিটি দলের দায়িত্ব ছিল চল্লিশ হাত খনন করা এভাবে করে পুরো উত্তর দিক দিকজুড়ে নিয়োজিত হল প্রায় সাহাবিদের অনেকগুলো দল এই পরীক্ষাটি কত বড় ছিল সেটির ব্যাপারে আমাদের কাছে নিশ্চিত তথ্য নেই তবে উপমহাদেশের আলেপ ডদ হামিদুল্লাহর মতে এই পরীক্ষাটি ছিল প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ নয় মিটার প্রশস্ত এবং সাড়ে চার মিটার গভীর খননের কাজ শুরু হলো খুব প্রতিকূল এক আবহাওয়ায় প্রচন্ড শীত কনকনে বাতাস এরই মাঝে চলছে ঠুকঠুক করে মাটি খনন রাস্লামের অনুমতি ছাড়া কারও জায়গা থেকে সরার অনুমতি নেই নয় মাটি কাটে একজন পাহারা দেয় এভাবে করে পালাবদল করে কাজ চলতে থাকে মাটি কাটার জন্য কোনো যন্ত্র নেই নেই অত্যাধুনিক কোনো ব্যবস্থা নিজ হাতে মাটি করে সেগুলোকে বহন করে নিয়ে যেতে হচ্ছে শারীরিক কষ্ট তো আছেই তার উপর যোগ হয়েছে প্রচন্ড মানসিক চাপ আর শঙ্কা যে কোনো মুহূর্তে শত্রুরা চলে আসতে পারে নেতা ও সামরিক কমান্ডাররা সাধারণত পরিকল্পনা ব্যবস্থাপনা আর নির্দেশ প্রদান করেই খান্ত হয় কিন্তু রসল সাল আলী আসলাম নেতার আসনে বসে থাকেননি নিজেই নেমে পড়লেন পরীক্ষা খননে পৃথিবীর কজন নেতা অনুসারীদের কাঁধে কাঁধ মিলে ছোটখাটো কাজ করে। করেছিলেন সারা বিশ্বের নেতা হয়ে তিনি মাটি কেটেছেন তার চোখ মুখ গা ধৈ ধূসরিত হয়েছে তবে শুধু গায়ের জোরে কতক্ষণ টেকা যায় কঠিন পরিস্থিতিতে কাজ চালাতে হলে চাই প্রচন্ড মনোবল তীব্র উৎসাহ আর উদ্দীপনা সাল আলী পুরো সময়টা জুড়ে সাহাবিদের মনোবল চাঙ্গা রাখেন আবদুল্লাহ রা রানহ কবিতা আবৃত্তি শুরু করেন আনাসবেন মালিক রদুল্লাহ আনহু সেই দিনের বর্ণনা দিয়ে বলেন আনসার ও মোহাজির কন একদিন ভোরে তীব্র শীতের মধ্যে পরীক্ষা খনন করছিলেন তাদের কোন কৃতদাস ছিল না যে যাদেরকে দিয়ে এই কাজ করিয়ে নেবেন পরীক্ষা খননের স্থানে উপস্থিত হলেন সাহাবিদের কোথায় ক্লিষ্টতা ও কষ্ট দেখে বললেন নিশ্চয়ই আখিরাতে সুখী প্রকৃত সুখ তুমি আনসার ও মহাজিদেরকে ক্ষমা করে দাও সাহাবেরা উত্তরে বললেনা আমরা তো বায়াত করেছি মোহাম্মদ সাল্লাস হাতে জিহাদ করব লড়ে যাব দেহে যতদিন সে খাবার বড় দুর্গন্ধময় সাহিব আজির থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সালু আলী খন্দকের মাটি বহনরত অবস্থায় দেখেছি এই মাটি বহন করার কারণে তার মুবারক দেহ ধুলিধূরিত হয়ে উঠেছিল এ অবস্থায় আব্দুল্লাহ আনহো একটি কবিতা আবৃত্তি করলেন সেটি হল হে আল্লাহ তোমার অনুগ্রহ ছাড়া আমরা হৃদায়ত পেতাম না সাদাকা করতাম না সালাত আদায় করতাম না কাজেই তুমি আমাদের উপর শান্তি বর্ষণ কর কাফেরদের মোকাবেলায় আমাদের দৃঢ় রেখ তারা তো আমাদের বিরুদ্ধে যুদ্ধে লোকদেরকে উস্কে দিয়েছে যদি তারা ফিতনা সৃষ্টি করতে চায় তবে আমরা কখনোই মাথানত করব না নেতৃত্বের এক অসাধারণ দৃষ্টান্ত সেদিন রচিত হল আল্লা রসুল্লাহ আলী হুসালাম কবিতা পড়ছেন সাহাবিরাও সমবেত কণ্ঠে কবিতা আবৃত্তি করে পরস্পরকে অনুপ্রাণিত করছেন এভাবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরীক্ষা খননের কাজ সহজ হয়ে ওঠে আল্লাহ এই আন্তরিক মানুষগুলোর ব্যাপারে আয়াত নাজিল করলেন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 মো মিন্ত তারাই যারা আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং রসুলের সাথে কোন সমষ্টিগত কাজে শরিক হলে তার কাছে অনুমতি গ্রহণ না করে চলে যায় না যারা আপনার কাছে অনুমতি প্রার্থনা করে তারাই আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে অতএব তারা আপনার কাছে তাদের কোনো কাজের অনুমতি চাইলে আপনি তাদের মধ্যে যাকে ইচ্ছা অনুমতি দিন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ ক্ষমাশীল মেহরবান জিহাদ এমন একটি পরিস্থিতি তৈরি করে যেখানে মৌমিন ও মুনাফিকদের আচরণে পার্থক্য স্পষ্ট হয় জিহাদের ব্যাপারে মুনাফিকদের কখনোই মুমিনদের মতো উৎসাহ থাকবে না খন্দকের যুদ্ধে জরুরি প্রয়োজনে মৌমিন্দা রসুল্লাহ সাল্ল আলী আসলামের অনুমতি নিয়ে কাছ থেকে বিরতি নিতেন প্রয়োজন মেটাতে শহরের ভেতরে যেতেন এবং দ্রুত চলে আসতেন অন্যদিকে মোনাফিকরা ছোটখাটো অজুহাত নিয়ে কাজে ফাঁকি দিতে থাকে এমনকি অনুমতি না নিয়েই ভেতরে চলে যায় আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন রসুলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরের আহ্বানের মতো গণ্য করো না আল্লাহ তাদেরকে জানেন যারা তোমাদের মধ্যে চুপিসারে সরে পড়ে অতএ যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা এই বিষয় সতর্ক হোক যে তাদেরকে স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে নিসা সুরান্টি পরীক্ষা খননের কাজ শেষ করলেন কোরাইশ ও বাহিনী গতিনার কাছে চলে আসে। আসার পর পরীক্ষা দেখে তারা হতচকিত হয়ে যায় তারা এরকম কিছুই আশা করেনি তারা ভাবছিল দশ হাজার সৈন্য নিয়ে হামলা চালিয়ে খুব সহজে মদিনা দখল করে ফেলবে তাদের বলে কিছুটা ভাটা পড়ে গেল কেননা তারা এসেছিল সর্বাত্মক হামলার প্রস্তুতি নিয়ে তারা চাচ্ছিল মোদিনা এসেই দ্রুত আক্রমণ চালিয়ে মোদিনা দখল করে ফেলবে অবরোধ করে মোদিনার পতন ঘটানোর কোন উদ্দেশ্য তা ছিল না কিন্তু যেহেতু মুসলিমরা ইতোমধ্যেই পরীক্ষা খনন করে ফেলেছে তাই তারা মোদিনা অবরোধ করার সিদ্ধান্ত নিল অন্যান্য যুদ্ধের মতো এই যুদ্ধেও দ্বন্দ্বযুদ্ধের ঘটনা ঘটেছিল অর্থাৎ দুইজন যোদ্ধা প্রথমে যুদ্ধ করবে কাফিলদের একটি ছোট্ট দল পরীক্ষার একটি সংকীর্ণ অংশ পার হতে সক্ষম হয় কিন্তু আলী রদেল এবং কয়েকজন সাহাবি তাদেরকে আটকে দেন তখন আমর আমরিন আব্দুল উদ দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায় আমরিন আব্দুল উদ ছিল কুরাইশদের এক জনপ্রিয় বীর যোদ্ধা সে মুসলিমদের উদ্দেশ্যে দ্বৈত যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করে কে আছে আমার সাথে লড়বে আলী আনহু এগিয়ে গেলেন রসুল্লাহ সাল আলী ওয়াস্লামকে বললেন আমি যেতে চাই আল্লাহ রসুল রসুল্লাহ বললেন তুমি যেও না ও হল আমর এবং আব্দুল উদ আমর ছিল বেশ শক্তিশালী প্রতিপক্ষ তাই রসুল্লাহ সাল্ল আলী ওসলাম আলীকে নিরুৎসাহিত করলেন আমর তখন টিটকারি মেরে বলল কি হল তোমাদের কি একজনও নেই কোথায় তোমাদের সেই জান্নাত যেখানে তোমরা শহীদ হলে যেতে পারবে আলী রাদেল আবার উঠে দাঁড়ালেন কিন্তু রসুল্লাহ না করলেন আমর তৃতীয়বারের মতো চ্যালেঞ্জ জানালে আলী রাজহু আবার অনুমতি চান रसुल्ला दैत्युद्धे जिज्ञेस करल क्या तुम आली रदिल्लाफे आबू तालीबले भातीजा তোমার চাচা গোছের কেউ নেই লড়াই করার জন্য তোমার রক্ত ছড়ানোর কোন ইচ্ছা আমার নেই কিন্তু আমার আছে আল্লাহর পশন করে বলছি আলী রাধে বললেন আমার খেপে গিয়ে আলী ঢালে প্রচণ্ড জোরে আঘাত করল সেই আঘাতে আলীর ঢাল ভেঙে মাথায় আঘাত পেয়ে যান আমার তলোয়ার আলীর ঢালে আটকে যায় আলী তখন আমরের ঘাড়ে তলোয়ার দিয়ে আঘাত করে তাকে হত্যা করে ফেলেন খন্দকের যুদ্ধে পদ কিংবা উহুদের মতো ময়দানে সরাসরি যুদ্ধ হয়নি কিন্তু অনেকগুলো ছোট ছোট খন্ড যুদ্ধ হয় জোট বাহিনী বিভিন্নভাবে মদিনায় ঢুকে পড়ার চেষ্টা চালায় কিন্তু শেষ পর্যন্ত সেটা তারা করতে পারেনি দিনের কোন সময় লড়াই খুবই তীব্র হয়ে যেমন অবরোধের দ্বিতীয় দিনে সকাল থেকে মাঝ রাত পর্যন্ত যুদ্ধ চলে সেদিন এতটাই তীব্র লড়াই হয়েছিল যে মুসলিমদের পরপর চার ওয়াক্তে সালাত ছুটে যায় সহিহাইন অর্থাৎ বুখারি ও মুসলিমে জাবির মিন আবদুল্লাহ রাদ আনহু থেকে বর্ণিত আছে যে খন্দকের দিন অমর আব্দুল খতাব রাদিয়াল আহু আগমন করলেন এবং কাফিরদের সম্পর্কে কিছু ভালো মন্দ কথা বলার পর আর্জ করেন যে হে আল্লাহ রসুল অদ্য অস্ত যাবার সময় খুব কষ্টে সালাদ আদায় করতে সক্ষম হয়েছে। মা অর্থাৎ আল্লাহর কসম আমি এখনও সালাত আদায় করতে পারিনি এরপর আমরা নবী করিম সালু আলী আসলামের সঙ্গে বুহতান নামক স্থানে অবতরণ করি রসুল আলী অজু করেন এবং আমরাও করি। করিপর তিনি সালাত আদায় করেন। এটি ছিল সূর্য অস্ত যাবার পরের কথা এরপর মাগরিবের সালাত আদায় করা হয় নির্দিষ্ট সময়ে এই সালাত আদায় করতে না পারার কারণে রসুল্লাহ সাল্লু আলহিসালাম এতটাই মর্মাহত হয়েছিলেন যে মুশরিকদের বিরুদ্ধে তিনি বদতোয়া করেছিলেন আলী রাজিত আছে যেভাবে তারা মধ্যবর্তী সালাত আদায় করা থেকে বিরত রেখেছে এবং এভাবে সূর্য অস্তমিত হয়ে গেছে জোট বাহিনী কখনো ঘোরার মাধ্যমে পরীক্ষা পার হবার চেষ্টা করছিল কখনো বা তীর ছড়ে। মুসলিম বাহিনীর উপর হামলা করার চেষ্টা করে হাবারি বিন আরিকা এক সৈনিককে তীরের আঘাতে আনসারদের নেতা আনহু আহত হন কিন্তু সামগ্রিকভাবে তারা তেমন সুবিধা করতে পারছিল না ইক্রিমা বিন আবু জাহেল তার বাহিনী নিয়ে একবার পরীক্ষার অনেকখানে অতিক্রম করে ফেলে কিন্তু মুসলিম বাহিনী সাফল্যের সাথে তাদের পিছু হটিয়ে দেয় পায়ে হেঁটে পরীক্ষার মাঝে নেমে আসার যথেষ্ট লোকবল জোট বাহিনী থাকলেও সম্ভাবনা ছিল যে মুসলিমরা তাদের উপরে তীর আর পাথর ছুঁড়ে তাদের আটকে দেবে আর তারা তখন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে আর অশ্ব বাহিনীকে পেছনে রেখে কোনোভাবে পায়ে হেঁটে মদিনা আসতে পারলেও সম্মুখ যুদ্ধে মুসলিম বাহিনীর সাথে তারা পেরে উঠবে না তাই তারা সেই পরিকল্পনা বাদ এভাবে অবরোধ জারি রেখে সামরিক জোট কাঙ্ক্ষিত ফল্লাভে ব্যর্থ হয় এদিকে দিনের পর দিন অবরুদ্ধ অবস্থায় থেকে মুসলিমরাও ক্লান্ত হয়ে পড়ছিলেন মোদিনা অবরোধ করে রাখার জন্য প্রয়োজনীয় রসদ জোট বাহিনী ছিল না যেহেতু ঘোরাই করে পরীক্ষা পার হওয়া সম্ভব হচ্ছিল না আবার পায়ে হেঁটেও পরীক্ষা পার হওয়া ছিল খুবই ঝুঁকিপূর্ণ তাই তারা নতুন এক কৌশল অবলম্বন করে আর তা হল তারা মোদিনার অভ্যন্তরে বন কোরাইজাকে দিয়ে মোদিনার বিরুদ্ধে বিদ্রোহ করানোর পরিকল্পনা করে যেন মুসলিমদের ওপর ভেতর বাহিরে দুই দেশ থেকে আরও চাপ দেওয়া যায় এবং এক পর্যায়ে মুসলিমদের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে এ উদ্দেশ্যে বন নাজিরের নেতা হুয়াই বিন আখতাব বন কোরাইজের নেতা কাব আসাদের সাথে দেখা করতে যায় হুয়াইকে দূর থেকে দেখে তার মতলব আজ করতে পেরে কাব দরজা বন্ধ করে দেয় কাব বুঝতে পারছিল হুয়াই নিশ্চয়ই কোনো একটা কুপ্রস্তাব নিয়ে এসেছে সে সব শুনতেই চাচ্ছিল না কিন্তু হুয়াই দরজার কড়া নাড়তে থাকে নারতে নারতে বলে কাব তোমার কি হলো। দরজা খোল কাব কাব বলে তুমি আস্ত একটা অলক্ষণে লোক मुहम्मद चुक्ति आज से चुक्ति कि वदा रक्षा कख विश्वासघातता करी तुम्हें एस टा हुवई बरे धेत्यी आगे तुम्हें दरजा खो तुम कथा आचे? ना भाई दरजा खुलते हुआई तक कप के कि खेपिए तोल हाँ हाँ बुझे तुम्हारे खबर भाग बसाई भय तुम दरजा खुलसना এবং এই কথায় কাজ হল শয়তান মানুষকে কথা দিয়ে খেপায় উত্তেজিত করে তোলে বিবেক বুদ্ধিকে চাপা দেয় এখানেও তাই হল কথাটা কাবের খুব গায়ে লাগল সে খেপে গেল নিজের মান সম্মান রাখতে দরজা খুলে দিয়ে হুয়াইকে ভেতরে আসতে দিল হুয়াই খুব নাটকীয় ভঙ্গিত বলল কাব তোমার জন্য আমি এসেছি বিরল সম্মান আর অতল সাগরের সন্ধান নিয়ে আর আমার সাথে তুমি এই আচরণ করছ তুমি কি জানো আমি কুরাইশদের সব নেতৃস্থানীয় লোকদের নিয়ে এসেছি রুমার স্রোত স্থলে তাদের মোতায়েন করেছি গতফানের নেতা আর লোকদেরও নিয়ে এসেছি তারা আছে উহুদের পাদদেশের নাকমা পাহাড়ে ওরা আমার সাথে অঙ্গীকার করেছে মোহাম্মদ আতার দলবলকে উৎখাত না করে তারা এবার ছাড়বে না কাব খুব কাব্যিক ভাষায় উত্তর দিল বলল না তুমি কোন খুশির খবর আননি হোয়াই তুমি এনেছো আমার জন্য লাঞ্ছনা আর অপমানের খবর তুমি এনেছ এক পানিছন্ন মেঘ যা শুধু চমকে আর গর্জে বর্ষে না মোটেও তুমি আমাকে এর মধ্যে টেনো না আমি এসবের মাঝে নেই বনু করাই না কিন্তু এক পর্যায়ে কাব কিছুটা নরম হল কাব যে খুব নীতিবান ছিল এমনটা নয় সে ছিল সুযোগের অভাবে নীতিবান কাবের মনে মুসলিমদের তাড়িয়ে দেওয়ার সুপ্ত বাসনা আগে থেকে ছিল যেহেতু এর আগে বনু কায়নকা আর বনু নাজির ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে ব্যর্থ হয়েছে এবং তাদেরকে বের করে দেয়া হয়েছে তাই এবার ঝুঁকি নিতে সাহস করছিল না হুয়াই এতটাই মরিয়া হয়ে যায় যে সে কথা দেয় যদি কোরআরা পালিয়েও যায় সে পালাবে না সে বনুকোরাইজার সাথে থেকে যাবে এবং বনুকোরাইজার ভাগ্য বরণ করবে অনেক বোঝানোর পর অবশেষে হুয়াইয়ের চাপাচাপিতে গাব রাজি হল এবং শেষ পর্যন্ত সেও চুক্তিভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করার সিদ্ধান্ত নিল পুরো পরিকল্পনায় এবার যোগ হল দ্বিতীয় শত্রু বন করাইজা রসল্লা আলহাম বি টের পেলেন তিনি আজ করতে পারলেন বন করাইজা খারাপ কিছু একটা পরিকল্পনা করছে কিন্তু তিনি নিশ্চিত ছিলেন না তাই এই খবরের সত্যতা যাচাই করার জন্য কাউকে পাঠাতে চাইলেন এবং সাহাবাদের উদ্দেশ্যে বললেন কে আছে আমাকে বনকোরাইজা সম্বন্ধে খবর এনে দেবে সময়টা ছিল মাঝরাত কেউ কোনো উত্তর দিল না একমাত্র আজ জুবাই রেবনুল আউ আমরা দিল্লা আনহু ছাড়া তিনি বললেন আনাইয়া এরপর করলেন কে আছে আমাকে বনকো রাইজের সম্বন্ধে খবর এনে দেবে আনাইয়া রসুল্লাহ অর্থাৎ আমি হে রাসুল্লাহ রসুল্লাহ চাচ্ছিলেন অন্য কেউ যাক এবং এর জন্য তৃতীয়বার আবারও জিজ্ঞেস করলেন এবারও আজ জুবাইয়ের ছাড়া কেউ উত্তর দিলেন না ঠিক তখন হাওয়ারি অর্থ হচ্ছে এবং জুবাইর হচ্ছে আমার হাওয়ারি সে থেকে আজ জুবাইর রহুর নাম হয়ে যায় হাওয়ারি ও রসুল যেই বিরল সম্মান আর কোন সাহাবিকে দেয়া হয়নি ফিরে এসে জানান বনকোরাইজা তাদের দুর্গগুলো প্রস্তুত করছে রাস্তাঘাট খালি করছে আর তাদের গবাদি পশুগুলো জড়ো করছে যুদ্ধের প্রস্তুতির লক্ষণ বুঝতে পারলেন বিশ্বাসঘাতকতা করেছে এবং এরকম একটি স্পর্শকাতবাই রিবনুল আওয়াম রাদিল্লা আনহুর সাহসের জন্য রসুল্লাহ সাল্লাহ আলীউসাল্লাম তাকে বলেন ফিদা কা আবি উম্মি অর্থাৎ আমার বাবা মা তোমার জন্য কুরবান হোক এই কথাটি তিনি আর মাত্র একজন সাহাবিকে বলেছেন তিনি হচ্ছেন সাদ বিন আবি আলহ উহুদের ময়দানে যখন শত্রুরা সবাই ঘিরে ফেলেছিল রসল্লাহ সালু আলী ওসলামকে তিনি তীরগুলো করিয়ে দিচ্ছিলেন এবং সাদকে বলছিলেন ইরমি ইয়া সাদ ফিদাকা আবি উম্মি অর্থাৎ তীর ছোট সার বাবা মা তোমার জন্য কোরবান হোক কিন্তু এরপরে রসলাস্লু আলিউলাম শতভাগ নিশ্চিত হতে চাইলেন তাই এবার দিলেন যদি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা সিদ্ধান্ত নেয় তবে তা আমাকে গোপনে জানাবে আর যদি তেমন কিছু না হয় তাহলে সবাইকে জানাতে সমস্যা নেই এই চারজনের প্রতিনিধি দল বনুকোরায় খোঁজ নিতে গিয়ে দেখলেন তারা যা আশঙ্কা করছিলেন অবস্থা তার চেয়ে আরও খারাপ বনুকোরাইজা বলা করছে। মোহাম্মদ মোহাম্মদ আবার তার সঙ্গে আবার কিসের চুক্তি তার সাথে আমাদের কোন যুক্তি নেই সাহায্য খুব খেপে গেলেন কিন্তু বাকিরা বুঝলেন রাগারাগি করে লাভ নেই অবস্থা বেগতিক তারা রসুল আলী কাছে আর শুধু দুটো শব্দ বললেন আদুল এবং কার্রাহ রসুল্লাহ আলিম আসলাম যা বোঝার বুঝে নিলেন আদুল এবং কাররা হচ্ছে আরবের দুই গোত্র এরা ইতিপূর্বে মুসলিমদের সাথে বিশ্বাস বিশ্বাসঘাতকতা করেছিল এই দুটো গোত্রের নাম দিয়ে তারা সাংকেতিক ভাষায় বুঝিয়ে দিলেন বনোকোরজাও এদের পথ ধরেছে অর্থাৎ তাদের মতো বনকোর বিশ্বাসঘাতকতা করেছে হিসেবে আসলাম রাদুর নেতৃত্বে দুইশ এবং জাইদ বিন হারিস রদুর নেতৃত্বে তিনশো সৈন্যের দুটো বাহিনী পাঠালেন বনুকোরায়জার এলাকায় উদ্দেশ্য ছিল বনকোরায়জাকে ইঙ্গিত দেওয়া মুসলিমরা মোটেও ভেঙে পড়েনি বরং তাদের জবাব দিতে প্রস্তুত তারা জোরে জোরে বলতে লাগলেন আল্লাহ আকবার যেন তাদের অন্তরে ভয়ের সঞ্চার হয় ইতোমধ্যে জোটের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করতে বনকরাইজা ২০টি উঠ বোঝাই খাদ্যদ্রব্য জোট বাহিনীর কাছে পাঠানোর চেষ্টা করে কিন্তু মুসলিমরা সেগুলো আটক করে সাক সাকের বর্ণনা সূত্রে জানা যায় যে সাফিএবিন তে আবদুল মতালিব রাজ আনহা হাস্তান বিন সাবিত রদেল আনহুর ফারে নামক দুর্গের মধ্যে অবস্থান করছিলেন মহিলা এবং শিশুদের সঙ্গে হাস্তানও সেখানে ছিলেন সাফিয়া বললেন আমাদের নিকটবর্তী স্থান দিয়ে একজন ইহুদি গমন করল এবং দুর্গের চারদিকে ঘোরাফেরা করতে লাগল এটি হচ্ছে সেই সময়ের ঘটনা যখন বনকোরাইজা রসুল্লাহ সাল আলীআসলামের সঙ্গে সম্পাদিত অঙ্গীকার ভঙ্গ করে চুক্তির শর্তাবলী থেকে নিজেদের মুক্ত করে নিয়েছিল আর আমাদের এবং তাদের মধ্যে এমন কেউই ছিল না যে তাদের আক্রমণ প্রতিরোধ করতে পারে রসুল্লাহ আলিউসলাম মুসলিমগণকে নিয়ে শত্রুদের মোকাবেলায় ব্যস্ত ছিলেন আমাদের নিকট আসতে পারতেন না এই আমি বললাম হে হাসান আপনি তো দেখতে পাচ্ছেন এই ইহুদি আমাদের দুর্গের চার দিকে ঘোরাফেরা করছে আল্লাহর কসম আমি আশঙ্কা করছি যে এই ব্যক্তি অন্যান্য ইহুদিদেরকে আমাদের দুর্বলতা সম্পর্কে সচেতন করে দেবে এদিকে আলী ওয়াস্লাম সাহাবায় কেরাম শত্রুর মোকাবেলায় এতটাই ব্যস্ত রয়েছেন যে তারা আমাদের সাহায্যার্থে এগিয়ে আসতে পারবেন না সুতরাং আপনি তাকে গিয়ে হত্যা করে আসুন উত্তরে হাসান বললেন কসম, আপনি জানেন যে আমি এই কাজের লোক নই সাফিয়া বিনতে আব্দুল মোত্তালিক অর্থাৎ জুবাই রামের মা তখন বললেন আমি এখন নিজেই কোমর বাদলাম তারপর স্তম্ভের একটি কাঠ নিলাম এবং দুর্গ হতে বের হয়ে ওই ইহুদির কাছে গেলাম অতঃর ওই কাট দ্বারা আঘাত করে তার রফা দফা শেষ করে দিলাম এবং দূর্গে ফিরে আসলাম এসে হাস্তানহুকে বললাম যান এখন তার অস্ত্র শস্ত্র এবং আসবাবপত্রগুলো নিয়ে আসুন সে পুরুষ লোক বলে আমি তার অস্ত্র খুলিনি আমার এই কথা শুনে হাস্তান বললেন তার অস্ত্র এবং আসবাবপত্রের আমার কোন প্রয়োজন নেই প্রকৃত ব্যাপার হচ্ছে মুসলিম শিশু এবং মহিলাগণের হেফাজতের উপর রসুল্লাহ সাল্লাসমের ফুপুর ওই ঝুঁকিপূর্ণ পদক্ষেপের অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ প্রভাব প্রতিফলিত হয়েছে এই পদক্ষেপের ফলে সাধারণ ইহুদিদের মনে এই ধারণা সৃষ্টি হয়েছিল যে এই দুর্গবাসীদের রক্ষণাবেক্ষণের জন্য সৈন্য মোতায়েন করা হয়েছে এবং এ কারণেই তারা দুর্গের উপর চড়াও হওয়ার সাহস করেনি অথচ দুর্গের মধ্যে তখন কোনো শিশুরা ইহুদিদের খুব কাছে অবস্থান করছে কিন্তু তাদের যথেষ্ট নিরাপত্তাও নেই এই পরিস্থিতিতে কি ছিল মুসলমানদের অবস্থা কেমন ছিল তাদের অনুভূতি একজন ইতিহাস রচয়িতা ঘটনা বর্ণনা করেন কিন্তু ঐতিহাসিক চরিত্রগুলোর মনের ভিতরে কি ঘটছে তা জানা তার পক্ষে সম্ভব না খন্দকের যুদ্ধে মুসলিমদের মনের অবস্থা বর্ণনা করেছেন যখন তারা তোমাদের উপর থেকে তোমাদের নিচ থেকে তোমাদের উপর হামলা করার জন্য আসছিল যখন ভয়ে তোমাদের চক্ষু বিস্ফোরিত হয়ে পড়ছিল প্রাণ হয়ে পড়েছিল কণ্ঠাগত আর আল্লাহ সাহায্যে বিলম্ব দেখে তোমরা আল্লাহ সম্পর্কে নানা বিরূপ ধারণা পোষণ করতে শুরু করেছিল সে সময় মোমিনগণ পরীক্ষিত হয়েছিল এবং ভীষণভাবে প্রকম্পিত হয়েছিল দশ এবং এগারো সবার মধ্যে অস্থিরতা কাজ করছিল চাপের মুখে তাদের মনে আল্লাহ তালার ব্যাপারে বিরূপ ধারণা আসতে থাকে তারা ভাবতে থাকে আল্লাহ যদি আমাদের জয়ী না করেন ইসলামকে আসলে সত্য দিন আল্লাহ কি আসলে আছেন কিন্তু এই পরীক্ষা সত্যিকারে মোমিনদের ইমান বাড়িয়ে দেয় আল্লাহ তালা বলেন وَلَمَّا رَأَ الْمُؤْمِنُونَ الْأَحْزَابَ قَالُوا هَذَا مَا وَعَدَنَ اللَّهُ وَرَسُولُهُ وَصَدَقَ اللَّهُ وَرَسُولُهُ وَمَا زَادَهُمْ إِلَّا إِيمَانًا وَتَسْلِيمًا جا کن مومين دا شتر بحيني که دیکھلو تا کن بوللو اللہ اوتر رسول ایری وعداء مدر که دیئے چلین ایبوان এতে তাদের ইমান ও আত্মসমর্পণেই বৃদ্ধি পেল সুরা আহজাব আয়াত ২২। এই কঠিন পরিস্থিতিতে এই অস্থিরতার মাঝে সত্যিকারে মুসলিমদের ইমান ও আল্লা রসুলের প্রতি আনুগত্যবোধ আরও বেড়ে গিয়েছিল তারা জানতেন এটা আল্লাহ আল্লাহতালার একটা পরীক্ষা তারা ভয় পেয়েছিলেন সত্যি ভয় পেয়েছিল মোনাফিকরাও কিন্তু পার্থক্য ছিল তাদের প্রতিক্রিয়ায় মুমিনরা হাল ছাড়লেন না কিন্তু মুনাফিকরা হাল ছেড়ে দিল নিরাপত্তাহীনতার অজুহাত দেখিয়ে যুদ্ধ থেকে পালিয়ে যেতে চাইল পরিস্থিতি এমনিতে ছিল সংকটময় মুনাফিকরা পিছুটান দেয়া শুরু করলে তাতে যোগ হলো নতুন একমাত্রা এখানে আরেকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে তা হল মুনাফিকরা কিন্তু সে সমাজে প্রকাশ্য মুনাফিক হিসেবে পরিচিত ছিল না তাদেরকে বাকিরা মুসলিমই মনে করত তারা পাঁচ ভাগ নামাজও পড়ত হয়তো তাদের আচরণ দেখে কিছুটা আজ করা যেত কিন্তু তারা মুসলিমদের সাথেই থাকত একটি সংকটময় পরিস্থিতিতে যখন সবার এক হয়ে থাকা প্রয়োজন তখন কেউ যদি আলাদা হয়ে যায় সেটা সবার উপরেই নেতিবাচক প্রভাব ফেলে বিপদের মুহূর্তে একজন পিছুটান দিলে বাকিরাও সাহস হারাতে শুরু করে মানুষের মনস্তত্ব এভাবেই কাজ করে যেমন যুদ্ধের সময় বা কঠিন পরিস্থিতিতে সবাই হয়তো অনেক কষ্ট করেছে পরিশ্রম করেছে এমন সময় যদি কেউ বলে বসে আর পারছে না এত কষ্ট করে কী লাভ তখন এই ধরনের কথা সবার উপরেই বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে কাজের উত্তম নষ্ট করে দেয় এখানেও এমনটি হচ্ছিল কিছু মুসলিম যারা ভেতরে ছিল মুনাফিক তারা নানান অজুহাত দেখিয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যেতে চাইছিল মোয়াত্তা বিবেন কুশাইয়ের নামের এক মুনাফিক ঢাক না রেখেই বলল হুম মোহাম্মদ তো আমাদের কিসরা আর সিজারের ধনদোলতে স্বপ্ন দেখিয়েছিল আর এখন পরিস্থিতি এমন যে শান্তিতে পায়খানায় যাব সে অবস্থাও নেই কেউ এসে বলল আমাদের ঘর বাড়ি তো অনিরাপদ অবস্থায় পড়ে আছে আমাদেরকে আমরা চলে হতাশা বিশ্বাস বিশ্বাসঘাতকতা দোষারোপ ও নিন্দা করা এগুলো হচ্ছে মোনাফিকদের ট্রেডমার্ক সামান্য বিপদে পড়লে তারা ভেঙে পড়ে হাল ছেড়ে দেয় শত্রুদের কাছে গিয়ে আশ্রয় চায় এবং মুজাহিদদের দোষারোপ করা শুরু করে সেই যুদ্ধে মোনাফিকদের মনোভাব আচরণ ও প্রতিক্রিয়া কেমন ছিল তা আল্লাহ বর্ণনা করেছেন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 আর স্মরণ করো যখন মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে তারা বলছিল আল্লাহ ও তার রসুল আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন তা ধোকা ছাড়া আর কিছুই নয় এবং যখন তাদের একদল বলেছিল হে ইয়াস্রিফবাসী দাঁড়াবার মতো কোন জায়গা নেই কাজেই তোমরা ফিরে চলো তাদের একটি অংশ তোমাদের কাছে এই বলে অনুমতি চাইছিল যে আমাদের ঘরবাড়িগুলো সব অরক্ষিত অথচ সেগুলো অরক্ষিত ছিল না পলায়ন করাই ছিল তাদের ইচ্ছা সুরা আহজাব আয়াত তেরো মুনাফিকরা বলছিল তাদের ঘর ছিল অরক্ষিত তাদের বাড়ি যেতে হবে কিন্তু আল্লাহ বলছেন তাদের ঘর মোটেও অরক্ষিত ছিল না বরং তারা আসলে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে চাইছিল আর তাই নানারকম অজুহাত পেশ করছিল পরের আয়তে আল্লা তাল্লাহ বলেন ولو دخلت عليهم مِنْ ও কদ ক্যু আহদুল্লাহ وَكَانَ কব্ল ক্য আহদুল্লাহ যদি শত্রুপক্ষ চার দিক থেকে শহরে প্রবেশ করে তাদের সাথে মিলিত হত অতপর বিদ্রোহ করতে প্ররোচিত করত তবে তারা অবশ্যই বিদ্রোহ করত এবং তারা মোটেই বিলম্ব করত না অথচ এই লোকেরাই আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না তাদের জানা উচিত আল্লাহর অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমরা যদি মৃত্যু অথবা হত্যা থেকে পলায়ন করতে চাও তবে এই পলায়ন তোমাদের কোন কাজে আসবে না তখন তোমাদেরকে সামান্যই ভোগ করতে দেওয়া হবে সুরা আহাত চোদ্দ থেকে ষোল আল্লাহ বলছেন এই মুনাফিকদের বিশ্বাস কতটা অনর্বরে ছিল আল্লাহ বলছেন যদি কাফিররা কোনোভাবে মদিনা দখল করে ফেলত আর বলত তোমরা ইসলাম ত্যাগ করো তাহলে এই মুনাফিকরা তৎক্ষণাৎ ছেড়াই করত এরপর আল্লা তাদের স্মরণ দিচ্ছেন তাদের একটি অঙ্গীকারের কথা তারা অঙ্গীকার করেছিল যে তারা ক্ষেত্র থেকে কখনোই ত্যাগ করে পালিয়ে যাবে না কিন্তু এই অঙ্গীকার ছিল মিথ্যা অঙ্গীকার কেন একজন মুনাফিক জিহাদ থেকে পালিয়ে বাঁচতে চায় এর কারণ হল সে মৃত্যুকে ভয় পায় সে মনে করে জিহাদে গেলে তার ক্ষতি হবে সে মারা যাবে কিন্তু আসলে কি তাই আল্লাহ বলছেন এটা একটা ভ্রান্তি যে দুনিয়ার আশায় একজন মুনাফিক আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে পালিয়ে যায় সে আশা আসলে একটা মিথ্যা আশা দুরাশা আল্লাহ বলছেন তোমরা যদি মৃত্যু অথবা হত্যা থেকে পলায়ন করতে চাও তবে এই পলায়ন তোমাদের কোন কাজে আসবে না একজন মুনাফিক মনে করে সে যদি জিহাদে অংশ না নেয় তাহলে সে দুনিয়ার জীবন আরাম আয়সের সাথে ভোগ করবে কিন্তু আল্লাহ বলছেন ভিন্ন কথা তখন তোমাদেরকে সামান্য ভোগ করতে দেওয়া হবে এরপর আয়তা আল্লাহ তাল্লাহ বলেন বলুন কে তোমাদের আল্লাহ থেকে রক্ষা করবে যদি তিনি তোমাদের অমঙ্গল ইচ্ছা করেন অথবা তোমাদের প্রতি অনুকম্পার ইচ্ছা করেন তারা আল্লাহ ছাড়া নিজেদের কোন অভিভাবক ও সাহায্যকারী পাবে না আয়াত আহের এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ একটা চির বাস্তবতা আর তা তাহলে এই বিশ্বজগতের মালিক হলেন আল্লাহ তার হাতে সমস্ত ক্ষমতা সমস্ত শক্তি তিনি যদি কাউকে রক্ষা করতে চান কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না আর তিনি যদি কাউকে সাহায্য করতে চান তাহলে সমস্ত বিশ্ব মিলেও তাকে কিছুই করতে পারবে না এরপরে আল্লাহ বলেন অল কলিন হিম ইল ও তু নস ইল আশি হতই কুমযৌ তুমি ইলাই তো আয়ু নুম তদূর আুম কল মিন ফদহল খৌ ফুসলক على দিন আশি হতল উল ইমু মিনু ফ্লাহ আলহুম ওখ নদি কালি আসি আল্লাহ খুব জানেন তোমাদের মধ্যে কারা অন্যদের যুদ্ধে যেতে বাধা দেয় এবং তাদের ভাইদের বলে আমাদের কাছে এসো ওদের অল্পসংখ্যক সংখ্যক লোকই যুদ্ধ করে তোমাদের বিজয়ে তারা কুণ্ঠিত বোধ করে যখন বিপদ আসে তখন আপনি দেখবেন মৃত্যু ভয়ে অচেতন ব্যক্তির মতো চোখ উলটিয়ে তারা আপনার প্রতি তাকায় এরপর যখন বিপদ টলে যায় তখন তারা গণিমতের আশায় তোমাদের সাথে বাঘচাতুরি করা শুরু করে তারা মমিন নয় তাই আল্লাহ তাদের কর্মসমূহ নিষ্ফল করে দিয়েছেন এটা জন্য সহজ আয়াত এবং আল্লাহ আল্লাহ মুনাফিক কারা মানুষকে জিহাদের দিকে অনুসাহিত করে বলে জিহাদ ছেড়ে দাও আমাদের সাথে থাক আরামে দিন কাটাও ঝামেলায় জড়িও না যখন বিপদ আসে তখন তারা আতঙ্কগ্রস্ত হয়ে যায় কিন্তু যখন বিপদ কেটে যায় তখন তারা খুব সুন্দর সুন্দর কথা বলে এরপর আল্লা তালা বলছেন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 শত্রু বাহিনী চলে যায়নি যদি শত্রু বাহিনী আবার এসে পড়ে তবে তারা কামনা করবে যে যদি তারা মরুভূমির বেদিনদের সাথে থেকে যেতে পারত আর সেখানে বসে তোমাদের খবর নিতে পারত যদিও ওরা এখনও তোমাদের মধ্যে আছে কিন্তু এরা খুব কমই যুদ্ধে অংশ নেয় সুরা আহজাব আয়াত বিষ এই আয়াতগুলো থেকে কয়েকটি বিষয় লক্ষণীয় এক নম্বর দিনের জন্য কষ্ট স্বীকার করতে মুনাফিকরা রাজি থাকে না কঠিন পরিস্থিতিতে তারা আল্লাহর উপর ভরসা করে না বরং আল্লা সম্পর্কে উদ্ভট সব কথা বলতে থাকে কাফেরদের সামান্য চাপে তারা ইসলাম থেকে ছিটকে পড়ে দুই নম্বর মুনাফিকরা স্বার্থপর প্রকৃতির হয় যে সময়টাতে মুসলিমদের এক হয়ে পরস্পরকে সাহায্য করা জরুরি ছিল সেই সময় মুনাফিকরা নিজেদের গা বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে মৃত্যু ভয়ে অস্থির হয়ে যায় বিপদের সময় তার চোখ উল্টে ফেলে যখন বিপদ কেটে যায় তখন গলিমতের মালের হিসাব করতে ব্যস্ত হয়ে পড়ে তিন নম্বর মৃত্যু অবধারিত সুতরাং এই মৃত্যু থেকে মানুষ পালানোর যত চেষ্টা করুক না কেন কোন লাভ নেই মুনাফিকরা ভুল জায়গা থেকে সাহায্য আশা করছিল তারা কাফ্রিকদের কাছ থেকে সাহায্যর জন্য অপেক্ষা করছিল কিন্তু আল্লাহ আস্তাওয়াজাল বলছেন যে শুধুমাত্র আল্লাহ তালাই তাদেরকে রক্ষা করতে পারেন এবং শুধু আল্লাহ তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারেন চার নম্বর জিহাদে অংশ নেওয়ার ব্যাপারে মোনাফিকদের অনীহা কাজ করে মুনাফিকরা চাইছিল মোদিনার অদূরে বসে থেকে সব পরিস্থিতি পর্যবেক্ষণ করবে কিন্তু নিজেরা ঝামেলা থেকে দূরে থাকবে ব্যাপারটা অনেকটা এরকম মুনাফিকরা মুসলিমদের পাশে থাকবে না কিন্তু টেলিভিশনে মুসলিমদের অবস্থা দেখতে পারবে তারা নিজেরাও জিহাদে অংশ নিচ্ছিল না এবং অন্যদেরও জিহাদে যেতে অনুশাহিত করছিল জোট বাহিনী পরীক্ষা পার হবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় তারা মোদিনার বুহ ভেঙে ঢুকে পড়তে ক্রমাগত চেষ্টা চালিয়ে যায় প্রতি রাতে তারা পরীক্ষার এক মাথা থেকে আরেক মাথা টহল দিয়ে অরক্ষিত জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করে একবার খালিদ ইবনুল ওয়ালিদ তার ঘোরসারোয়ারি দল নিয়ে পরীক্ষা অতিক্রম করার চেষ্টা করে কিন্তু তাদেরকে থামিয়ে দেন উসাইদিন হুদাই এর দুইশ সেনার একটি দল সেই খণ্ডযুদ্ধে তুফাইল বিন নুমান শহীদ হন তাঁকে বর্ষা ছুড়ে হত্যা করে হামজার আনহর হত্যাকারী ওয়াহাসী এই যুদ্ধে হাব্বানিবেন আল আরিকার তীরের আঘাতে সাহা দিবেনহু আহত হন এমনকি জোট বাহিনীর একটি দল একবার রসল্লাহ আলী হেডকোয়ার্টারে হামলা চালানোর চেষ্টা করে মুসলিমরা তাদের বিরুদ্ধে সারা রাত যুদ্ধ করে তাদের সামাল দেওয়ার জন্য মুসলিমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে তাদের আসরের সালাদ ছুটে যায় রসুল্লাহ আলিউসালামেরও আসরের সালাদ ছুটে যায় এভাবে হামলা পাল্টা হামলা প্রতিরোধ এসব নিয়ে কেটে যায় প্রায় ২০টি দিন এভাবে খন্দকের যুদ্ধে একটি অচল অবস্থা সৃষ্টি হলো। দুই বাহিনীর কেউই কাউকে পরাস্ত করতে পারছে না বনকো রাইজাকে সামাল দেওয়ার জন্য রসুল্লাহ আলী আসলাম সেনাবাহিনীর একটি অংশকে নারী ও শিশুরা যেই দুর্গে অবস্থান করছিল সেখানে পাঠিয়ে দিলেন যেন ইহুদিরা কোন ক্ষতি না করতে পারে কিন্তু সেটা অচল অবস্থা নিরসনের জন্য যথেষ্ট ছিল না কোন সামরিক পদক্ষেপ বা কৌশল এই অবস্থার কোনো পরিবর্তন ঘটাতে সক্ষম হচ্ছিল না আর তাই রসুলসাল্লু আলিউসালাম কূটনৈতিক শক্তি প্রয়োগ করার সিদ্ধান্ত নিলেন জোট বাহিনীর আসল শক্তি ছিল তারা জোটবদ্ধ জোট ভেঙে দেওয়ার জন্য একটি কূটনৈতিক অস্ত্র উদ্ভাবন করলেন কি ছিল সেই কৌশল আমরা পরবর্তী পর্বে সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজকে জানতে ভিজিট করুন www.raindrocksmedia.org অথবা or thwa facebook page www.facebook.com slash raindrops media o youtube channel www.youtube.com slash raindrops